মানুভতা সমাধান ইহ এলাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার দূরীয় কাছে তথা বিশ্বের বিভিন্ন অবস্থানে যারা আমাদের আয়োজন উপভোগ করছেন तेर सकल के जाना ची आतरिक सालाम और शुभे हमारा आज के एक नतन विषय दिखे अपन दृष्टि आकर्षण करब से हल इसलामी आकिदा विशुद्ध आकिदा एबादत कबुल हार आवश्यक पूर्व शर्त हे विशुद्ध आकिदा पोषण करते हैं आकिदा धारणा विश्वास जे ধারণা বিশ্বাস আমাদের হৃদয়ে পোষণ করাকে ইসলাম অনিবার্য করেছে সেগুলা সম্পর্কে আমরা অনেকে অবগত আছি আবার অনেকে অবগত নই যে কারণে আকিদা বিভ্রান্ত হয়ে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে রয়েছে তাই আসুন বিশুদ্ধ আঁকিদার ব্যাপারে আমরা সচেতন হই আমাদের প্রাজ্য আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে ইসলামে আকিদা বা বিশুদ্ধ আকিদা কাকে বলে আর এর বিপরীত আগিদার সমূহ কি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের আমন্ত্রণে যারা সম্প্রচার কেন্দ্রে এসেছেন আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহুল্লাহ এবং আরও এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং এসেছেন শেখ মুজর আসালামী আল্লাহ নবী আবাদা আকিদা মুসলিম জীবনের মূল ভিত্তি যদি আকিদায় গলত থাকে ত্রুটি থাকে তাহলে ওই ব্যক্তির কোন আমূল বা এবাদত আল্লা কাছে গ্রহণযোগ্য হবে না আকিদা শব্দটা ইকদুন বা পুকু থেকে নির্গত এটা বলা হয় বাঁধন বা গিরা যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাবুল্লাহ আলমিন পুকু দাতুন নিকাহ উল্লেখ করেছেন বিবাহের বাঁধনকে বর এবং কনের একটি বাক্যের মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয় তাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পুক দাতুন বলেছেন মূলত গিরা আকিদার বিষয়গুলো হলো বিশ্বাস করা প্রথমত যেমন আল্লাহ রাখা নির্দেশ সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে ইমানের ভিত্তি হলো ছয়টা এই ছয়টি বিষয়ে পূর্ণাঙ্গ যদি আন্তু উমিনাবিল্লাহ মালাইকাতি ও কুতুবি হরসুলি মূলত আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিস্তাদের প্রতি বিশ্বাস নবীগণের প্রতি বিশ্বাস এবং কেতাব সময়ের প্রতি বিশ্বাস আর দুইটা হলো তাকদিরের প্রতি বিশ্বাস এখানে উল্লেখ করা যেতে পারে এই বিষয়টা যে এই বিষয়গুলো যেমন কেতাব সময় বিশ্বাস ইতিপূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছিল সেগুলোর প্রতি বিশ্বাস গুরুত্ব যদি বলতে চাই যে আকিদার বিশুদ্ধটা জি হ্যাঁ বিশুদ্ধটা প্রয়োজনটা কেন কেন মূলত তাও আলোচনা আসলে প্রথমে তাওহিদ আসেছে যে কোন নারী পুরুষ সে কোন কাজ করলো আমল করলো কিন্তু সে মুমিন অবস্থায় যদি সে আমলটা করে তাহলে যাতে একেবারে খাঁটি ফাউন্ডেশন করে যাতে আল্লাহকে তারা আবাদত গুলো দেয় এখনো এখলাসের দ্বারা কিন্তু তাহিদের যে আকিদা বিশ্বাস আল্লাহ একমাত্র এবাদতের ক্ষেত্রে একমাত্র যদি মিশ্রিত হয় আল্লাহ বলছেন আল্লা দিন একটা বিষয়কে শুধু শর্ত করেছে তারা যারা ইমান এনেছে সাথে শের করবে তার আমুল ও বরবাদ তার জন্য সেটা তার জন্য হারাম করে দেওয়া হয়েছে না আমাদের নবীজি সাল্লাহ কত আল্লাহ পাক সতর্ক করেছেন অন্য কোন মহাপাতকি বা বড় পাপির ক্ষেত্রে আল্লাহ বলেন কারণের ব্যাপারে কিন্তু সুরান্লাহ বলেছেন আল্লাহর সাথে করার এই পাপ না আমার সঙ্গে তুমি আল্লাহ তোমার কাছে এতটা নিয়ে বলো তো বলছেন এমন কে আছে আমাদের মধ্যে যে জুলুম করেন আল্লাহ হ্যাঁ তখন রসুল্লাহাম বলছেন না তোমরা যেটা বলছো আসলে কথা সেটা না এখানে জুলম দ্বারা বলা হয়েছে যাবতীয় আমুল নির্ভরশীল হল নিয়তের উপরে এখানে একটা জিনিস ব্যাখ্যা দেওয়া যেতে পারে নিয়াত শব্দটির মূল অর্থ হলো সংকল্প আমরা বলি কিন্তু শাব্দিক অর্থটা হলো নুন ও ইয়া এর দ্বারা কখনো জাম গাছ হয় না কাঠালের আঠি প্রথিত করে সেখান থেকে অন্য গাছ হয় না যেটা আছে আমার এটাই বীজ এর মাধ্যমেই মূলত গাছটা রোপিত হবে তারপরে ফসল হবে কেতাবের কাছে তাদেরকে প্রথম যে দাওয়ার টা দিবে তারা যদি আল্লাহর এককত্ব ঘোষণা করে এখানে কিছু বিষয় অত্যন্ত জরুরি তিনি কোথায় আছেন কোথায় আছেন এবং আল্লাহ কি আঁকার আকৃতি নিরাকার না ওনার আকার আকৃতি আছেন তারপরে উনার গুনাবলি কি আসলে তো ওনার যেমন এমন নিরানব্বই টা নাম আছে এই নিরানব্বইটা যদি মুখস্থ করে এবং বুঝে অনুধাবন করে সে জানাতে যাবে বাকি তো আল্লাহ কত নাম আছে সেটা আল্লাহ জানে সেটা তো আমরা জানি না কিন্তু এই নিরানব্বই দেওয়া হয়েছে আমাদের জান্নাতে যাওয়ার জন্য প্রথম পরবে গুরুত্বের ব্যাপারে এমনকি তাহিদ টা কত বড় গুরুত্বপূর্ণ কেউ যদি ক্ষণকালের জন্য তাহিদবাদী হয় আল্লাহ তালা ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন এই তাহিদের বরকতে তাহলে তাদেরকে যখন বিশাল ঢেউ সমুদ্রে আক্রান্ত করে তখন তারা একেবারে তাহিদবাদী হয়ে আল্লাহকে প্রার্থনা করেখলেজ বান্ধা হয়ে গেল আলোচনা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পরিবেশিত হচ্ছে ছোট্ট বিরতি আমরা নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় অবশ্যই সঙ্গে থাকার আবেদন থাকছে কারণ অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে বিরতির পর আবার ধারাবাহিকতায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবো ইনশাআল্লাফত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 প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা কি আপনি জানতে চান इी सरिया कार्यक्रम निर्देशावल इी सारिया महान लक्ष्य और उद्देश्य परवर्ती अनुष्ठान पीट टींग সুপ্রিয় দর্শক রাহমাত্রোতা আমরা আকিদা বিশুদ্ধ আকিদা যাকে ইসলামী আকিদা বলা হয় থাকে সেটা সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করার মানসিকতায় আকিদার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমাদের সম্মানিত আলোচক বৃন্দ তাহলে যদি কেউ চিরস্থায়ী ভাবে তাহিদবাদী হয় চিরজীবনের জন্য তাহলে কত বড় হেফাজত এবং নেয়ামত রহমত বরকত সে লাভ করবে যে আল্লাহ যে ওইজা মর্যাদা যে একটা জিনিস আছে আল্লাহ ক্ষণকালে তাহিদের বরকতে ওদেরকে অনেক সময় পার করে দেন বাঁচিয়ে দেন তো তাহিদ কত বড় নাজের একটা উচিলা আসলে আমরা এই পৃথিবীর ইতিহাস যদি পড়ি তাহলে আমরা দেখতে পাই আম্বিয়া গ্রামের ইতিহাস প্রথম নবী থেকে আরম্ভ করে শেষ নবী পর্যন্ত সকলের মিশন ছিল একটাই সেটাই তাফি আম্বিয়াতে আল্লাহ রাবুল আলমিনকে এর সাত করে আমি এমন কোনো রসুল পাঠাই নাই ইল্লা ইলাই। তবে যাকেই পাঠিয়েছি তাকেই ও প্রেরণ করেছে নির্দেশ ইল্লা আনা। সবাইকে বলা হয়েছে যে সবাই এই ঘোষণায় পরিষ্কার বলে তিনি ছাড়া আর কেউ তোমাদের এলাহ নেই তাহলে আলোকে ইয়াকা না আমরা আপনারই তাও হিদ প্রতিষ্ঠা করে আমি যে হাদিস আগে বলছিলাম রসুল একটা মানদণ্ড দিয়ে দিচ্ছেন যদিও তাওহিদের বিষয়টা ইব্রাহিম আল্লাহ বলে দিলেন তার জাতিকে তোমাদের মাঝে আর আমাদের মাঝে এই বিদ্বেষ এবং হিংসা থেকেই গেল যতদিন পর্যন্ত এক আল্লাহকে মেনে না নিবে এর ওয়াহদা শব্দ ব্যবহার হয়েছে যা তাওহিদ থেকে আসছে রসুল্লা সাল আল্লাহাম যখন পাঠাচ্ছিলেন তখন প্রথম শর্ত করলেন যে তোমরা আগে দাওয়াত দিবে তাওহিদের ফঈদা আরফু যদি তাওহিদকে যদি মেনে নেয় অন্য আদিচ আসছে রাত্রের দিনে পাঁচ সালাতর করেছেন তাহলে প্রথম প্রসঙ্গ হল তাহিদ পরের দ্বিতীয় প্রসঙ্গ আসবে সালাতের বিষয়টা তাও যদি ত্রুটি কারো থেকে থাকে তাহলে ওই ব্যক্তির মানে আমুল করে ভিত্তি যে নড়বড়ে থাকে তার উপরে বিল্ডিং করা যায় না এটা স্পষ্ট আর গুরুত্ব উল্লেখ করা যাক একটা হাদিস থেকে রসুল্লাহ সাল আলী গাছাল্লাম বলছিলেন একজন ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করলেন যে আমাকে এমন আমলের কথা বলুন দুল্লা আলহাম আলী এ দা আমুল তুহু আমাকে এমন আমুলের কথা বলুন যে আমলটা করলে আমি জাননাতে যেতে পারবো রসুল্লাহ সাল্লাহ আলী গাছাল্লাম বললেন প্রথম আগে অন্য কোন জ্ঞান হতে পারে না আল্লাহ বলেছেন আগে জানো আল্লাহ ছাড়া কোন ইহ নেই যে আদিসটা অনুবাদ করছিলাম এখানে এই ব্যক্তিকে কে বললেন প্রথম কথা দ্বিতীয় কথা বললেন এই চারটি বিষয়ে বলার পরে রসুলামকে ওই ব্যক্তি স্বীকার দিচ্ছিলেন আল্লাহর কসম করে বলছি এর বেশিও করব না কমও করব না এই কথা বলে যখন লোকটি চলে গেল দেখে নাও রসুল সালাই ব্যক্তিকে প্রথমত যে এই স্বীকারি বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যখনই কোন ব্যক্তি এখলাচের সাথে বিষয়টাকে মেনে নিবে এটা আমি আমার চাচার কাছে পেশ করেছিলাম তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন গ্রহণ করেননি এই যদি কেউ গ্রহণ করে তাহলে তার জন্য একজন ব্যক্তি সই মুসলিমদের আল্লাহ রসুল বলছেন কর্ত জীবনে কোনোদিন একটি নেকির কাজও করেনি ওই ব্যক্তি বলে যাচ্ছে মান ইসরায়েলদের ব্যক্তি আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে পুড়িয়ে দিবে এক ভাগ সাই ফেলে এক ভাগ সাগরে এই ক্ষেত্রে এমন শাস্তি দিবেন আল্লাহ তাকে এই জগৎ যত কিছু আছে কাউকে এত শাস্তি দিয়ে কারণ এই ভয়টা তার ভিতরে কাজ করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন করলেন করার পরে জিজ্ঞেস করলেন এটা আপনার ভয়ে করেছে হে আমার রব আর কেন করেছে আপনি সবচেয়ে ভালো জানেন শুধু এই স্বীকার তুমি যদি আমার ভয়ে করো এই যে তার ভিতরে এখলাসের যে সৃষ্টি হয়েছে সেই ব্যক্তি কি তার নিরানব্বইটা পাপের দপ্তর কুল্লু সিজিল্লিন মদাল প্রত্যেকটা দফতর দৃষ্টি যতদূর যায় এতটুকুর প্রসারিত এত মহাপ আচ্ছা তো নিরানব্বই দফতর প্রসারিত করা হলো তো আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন হাল্লাকা হাসানা তোমার কি কোনো হাসানা আছে আজল আমাকা বাতিয়া কাতে বুন আমার ফেরিস্তারা কি তোমার উপর কোনো জুলুম করেছে সে বলবে যে না কোনো জুলুম নাই। আর আমার কোনো পুণ্যও নাই। আল্লাহ বলবেন বাদা ইন্দালাকা ইন্দানা হাসানা তোমার একটা নেক আছে আমার কাছে তো ফাতুক রাজে বেতকা একটা কাঠ বের করা হবে সেখানে লেখা আছে আসাদু আল্লাহ আলাহ এটাই পরিমাপ করা হবে তারপরে এক পাল্লায় এই কার্ড আর এক পাল্লা নিরানব্বই পাপের দপ্তর রাখা হলো তহ সাথে একটা কার্ডেই এত ভারী হলো যে নিচের দিকে নেমে আসলো আর নিরানব্বই দপ্তর হয়ে গেল এবং সেটা কোনো ছিলেন ছিল ছাগলের ঠেঙ্গের মতো চিকন জি জি তো একদিন তিনি মেসোয়াকের জন্য ডাল ভাঙছিলেন তো কাপড়টা একটু দেখলেন সবাই তোলা এত ছি কোন একজন পুরুষের পায়ের নালাই যেন হাসলাম নবীজি বললেন শোনো আলফিল মি জানে মিন যা বলে ওহুদ ওহুদ পা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলী যে জ্ঞানগর্ভ বক্তব্য আপনাদের সামনে পেশ করলেন বিশুদ্ধ ব্যাপারে তা সত্যিকার অর্থে তাদের আলোচনা প্রশংসার দাবিদার আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি জাজমুল্লাহ খাইন ফিদ্দার আইন সাথে সাথে আপনাদের কাছে এই দরখাস্ত পেশ করতে চাই যে আকিদাকে বিশুদ্ধ করুন যিনি যেইখানে আসেন না কেন যেই মেধাব বা যে তরিকা যে ফেরকাই আমরা থাকি না কেন আমাদের সকলের উচিত হচ্ছে আকিদাকে বিশুদ্ধ করা এবং তারপরে আমলে সালেহ করা পবিত্র কোরআন এবং ভিত্তিতে আসুন আমরা সকলেই এ মর্মে আমাদের জীবন গঠন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আমিনালামালিক Allah Allah ya Rabbi ya Allah La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah মোহাম্ম রসুল্লা মোহাম্মদন রসুল্লা অর্জুর কে অঞ্চল রহমা ধা কে অঞ্চল করি মোম ইয়া অ রাজা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 প্রতি সোমবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ডাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টিপাথর